السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يبلله فلا هادي له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 ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ظل فإنما يذر عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه السلاة والسلام اللهم سل على محمد وعلى آل محمد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 কমারিহব্দ জমি হসনত জমে সারিহ সু আলিহল গলি কশব্দুজা বে জমি وآله জৌখ সারি সল্লো আহ মের মকন حوالی হওয়া বনে মেরে মধুব দিয়ারে মদীনা بلغ ওলা বিকমালি আয়োজিত মাদ্রাসার হাফিজ শত্রুদের দস্তরবন্দি উপলক্ষে মহতি বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের মহতরম সভাপতি উপস্থিত হাজরত বুজুগ অলামাই গ্রাম সম্মুখানে সমাবেত দিন ইসলাম প্রিয় দিনেরা বিশ্ব জগতের আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়েরামের মজরিসে ও হাদিসের আলোচনার মাহফিল আল্লাহ আল্লাহ আমাদেরকে আসার বসার তো দান করেছেন এই মালিকের দরবারে সুক্রিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলে ওয়াজমাহ এলাকার জন্য রহমত বরকত ওয়াজ মাহবিল মানুষের নসিহত শোনা এটা মানুষের জন্য দিল পরিষ্কার হওয়া গুনামাফ করা গুনামাফ হওয়া সামনের হায়াত সুন্দর করার জন্য পাথেও গ্রহণ করা এসব উদ্দেশ্যকে সামনে করে ওয়াজ মাহফিলে বসা এবং ওয়াজ শুনতে থাকা যারা এমন উদ্দেশ্য নিয়ে হায়াতের সামনে সময় ওয়াজ যেভাবে শুনলো সেইভাবে কাটাবে এমন উদ্দেশ্যকে সামনে নিয়ে যারা দিল ভালো করে যারা ওয়াজ মাহফিলে বসে যায় বসার দায়িত্ব হয় বান্দার তাদের দিল এবার উপযুক্ত করার দায়িত্ব আল্লাহ গুলো অনেক দামি দামি মজলিষে হাজিরার মাধ্যমে মানুষের দাম বাড়তে থাকে গুনাহের পরিবেশের মাধ্যমে মানুষের দাম কমতে থাকে ন্যাক মজলিষের হাজিরার মাধ্যমে মানুষ ন্যাক হইতে থাকে এবং দাম বাড়তে থাকে যাদের হায়াতে সংখ্যা বেশি হবে তাদের মর্যাদাও হাসরের ময়দানে বেশি হবে আলিমার সহবত আল্লাহলের মজলিস যে যত বেশি গ্রহণ করবে তার মূল্য তত বেশি বাড়বে হাসরের ময়দানে এমন একটা গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ তালা আপনাকে আমাকে বসাইছেন এমন এক পরিবেশ সারা দুনিয়া ব্যাপী চলছে এখন যে সারা দুনিয়াতে গুনাহের পরিবেশ বেশি আল্লাহ আপনাকে মানচিত্রের দিকে নজর করে তাকান তাকাইলে দেখবেন গুনাহের পরিবেশ বেশি প্রতিযোগিতা চলছে চতুর্দিকে গুনাহের প্রতিযোগিতা চলছে মুসলমানদের ঘরগুলো गान बद्य आवाज नाटक सिने आवाज भरे गांगा रखा मूर्ति दिए घर सजाना घर दुकान पास शुरू कर বাজার ঘাটের পরিবেশগুলো গুনার পরিবেশ দিয়ে ঘুরে গেছে এমনকি এই যে বিশ্বকাপ জোয়ার প্রতিযোগিতা চলতেছে জোয়া খেলা হইতেছে একটা বল এটার উপরে বাজি হইতেছে দুই পক্ষ জোয়া খেলতেছে টাকার বাজি ধরতেছে এটা খেলা জিত নিয়ে বাজি ধরতেছে একজন এক দলের সমর্থক আর একজন এই সময়ে যখন গুনাহের প্রতিযোগিতা ওই সময় কেউ যদি এবাদতের মজরিসে থাকে ন্যাক মজরিসে থাকে তো এই ন্যাক মজরিসের এবং এবাদতের দাম আল্লাহ তাল কাছে বেশি দিতে থাকে আছে ফেতনার জমানা একটা সৈন্যদের উপরে আমল করলে গোলা কাটা শহীদের সব দান করা হবে সন্নতের বরকদের সন্নতের আমল তার দাম অনেক বেশি হয়ে যায় এই জন্য শরীফের মধ্যে আছে যখন গুনাহের প্রতিযোগিতা ওই সময় কেউ যদি বসে এটার মূল্য অনেক বাড়তে থাকে এই আমরা যারা নেকমজ রিসে বসে পড়েছি আল্লাহ তালা আমাদেরকে মজলিসের বরকত দান করুক সকলে আওয়াজ করে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আর একটা কথা শোনাই যতক্ষণ বান্দা মজলিশে বসা থাকে ততক্ষণ বান্দা আল্লাহ রহমতের কোলে বসা থাকে এবং রহমতের চাদর দিয়ে বান্দা আবৃত অবস্থায় থাকে যখনই বান্দা গুনার পরিবেশে চলে যায় তখনই বান্দা শয়তানের ওয়াসার ছাতার নিচে ঢাকা অবস্থায় থাকে গুনাহের পরিবেশে যদি কোন বান্দার মৃত্যু হয়ে যায় তাইলে ওই বান্দা সবচেয়ে তার ভয়াবহ ক্ষতি হলে এই অবস্থায় মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে কারণ ধোকার থাকে তখন। আর যদি কোনো বান্দা ন্যাক পরিবেশে থাকে নেক হালতে নেক কাজ করতে করতে তার যদি মৃত্যু এসে যায় তাহলে ওই বান্দাটা সবচেয়ে ফায়দা তার ইমানের হালতে তার মৃত্যু নসীব হয় এজন্য জন্য আমাদের মুরব্বীরা সবসময় নেক পরিবেশে থাকার এবং আমাদের পরিবেশ পাওয়াই মুশকিল আর আমাদের মুরব্বীরা নেক পরিবেশের বাইরে সময় কাটায় নেই একজনকে জিজ্ঞাসা করা হয়েছে এক বুজুগ যে আপনার কাছে যদি এখন আজ আসে যদি বলে আগামীকালকে বারোটার সময় কি করবেন যে আমার কাছে যদি আজ রাইলে সে এখন বলে যায় যে আগামীকালকে আমার মৃত্যু হবে তাহলে আমি আজকে বারোটা পর্যন্ত যে আমল গুলা করছি আগামীকালকে বারোটা পর্যন্ত সেই আমল গুলোই করবো মানে কি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 তখন বান্ধা আলোর ভিতরে বসে থাকে আর গুণাহের আসল হল অন্ধকার মমিন সবসময় আলোর ভিতরে থাকবে অন্ধকারের ভিতরে থাকবে না এজন্যে আল্লাহ তালার কাছে ন্যাক পরিবেশের দোয়া বেশি বেশি করা আপনি আমাকে আলোর ভিতরে বেশি বেশি রাখেন ন্যাক কাজের ভিতরে বেশি বেশি রাখেন ন্যাক কাজের প্রতিযোগিতার ময়দানে আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো আখ রাতের সম্বল উপার্জনের জায়গা আখেরাতের সম্বল উপার্জন করবে যেটা ন্যাক কাজ সেটা উপার্জন করবে কোন জায়গায় না পাক পানি ইসলাম এক ফুটার একটা নাপাক পানি ছিলাম মায়ের পেটে এক ফুটার পানি হয়ে গেলাম সেখানে এক নাপাক থেকে আল্লাহ তালা তারপরে মায়ের পেটের অন্ধকার থেকে আলোতে পরিণত হয় আগেও না পাক পরেও না পাক এক ঘটা না পাক পানি দিয়ে শুরু হয় আবার নাপাক লাশে শেষ হয়ে যেটা থাকে এটা হলো হায়ার যারা নেক কাজে ন্যাক কাদের প্রতিযোগিতার ময়দানে কাটাবে তারা আল্লাহ তালার কাছে সভান আল্লাহ আদেশ করতেছে আল্লাহ বলে বন্দা ন্যাকের প্রতিযোগিতা করো তাপুয়ার প্রতিযোগিতা করো আল্লাহর ভয় আছে আল্লাহর ভয়ের প্রতিযোগিতা করতে পারো কে কত বেশি ন্যাক কাজ কামাই করতে পারো সাবধান গুণাহের প্রতিযোগিতা কিন্তু করো আল্লাহ তালার অবাধ্যতার প্রতিযোগিতা কিন্তু করো না এখন সারা দুনিয়া মুসলমান ভাই গুনার প্রতিযোগিতা করতেছে কে কত বেশি গুণা করতে পারে এই প্রতিযোগিতার ময়দানে মুসলমানদের চলাধেরা এটা আমাদের বাড়তেছে এটা কারণ। যদি আমরা এবাদতের ময়দানে থাকতাম তাহলে আল্লাহ তালার রহমত আমাদের উপরে আসত আমাদের হায়াতে যেমন অশান্তি বাড়তেছে ঠিক হায়াতের নিরাপত্তা নষ্ট হয়ে যেতেছে গুণাহের কারণে গুণাগারের নিরাপত্তা নেই তো যে কোনো সময় কাপের মুর্শিকে আমাকে মাথার উপরে বোমা ফেলতে পারে ক্ষতি হয় এক নাম্বার তার ইজত কমে যায় দুই নাম্বার মানুষ তারে ঘৃণা করতে থাকে মাখ তাকে ঘৃণা করতে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতে থাকে হায়াতের নিরাপত্তা নষ্ট হয়ে যায় নিরাপত্তাহীন হায়াত শুরু হয়ে যায় আর মৃত্যুর দিনে ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করার সম্ভাবনা হায়াতে যদি থাকে কারণে অচল হয়ে যায় তাদের দোয়া কবুল হইতে থাকে না হ্যাঁ আমরা ওয়াজ মাহাফি দোয়া করবো দোয়া কবুল এলে না গুনার ময়দানে আসি গুণাহের প্রতিযোগিতা চলতেছে ওয়াজে গোয়া দোয়া করলে গিয়ে গো দোয়া গেলে না আসমানে দেওয়া যায় আর যখন মানুষের থাকে তখন আল্লাহ করতে থাকে সকল মখলুকাতের ভিতরে আল্লাহ তালা বান্দার মহাব্বত থাকে এ বান্দারে সবাই মহাব্বত করতে থাকে গাছপালায় মোহাব্বত করতে থাকে গুণাগার রে গাছেও ঘৃণা করে আর গাছেও মোহাব্বত করে আল্লাহ এরা আর কিছু সময় বসায় রাখবে থাকুক এখানে কিছু সময় এই হায়াতটা এবারের হায়াত হওয়া দরকার وَ صحك يذا حون مور أنت الذي وَلَدك أ مك باك وَ صحلَك يض حقون مور فجهد لفسك إذ يكون باك في يْم مووتك zoاحق وور थम ये छा के सब एम जीवन तुम कररण हसीि तुमे भवन मरणे हासिबे तुमी का देवे भवन न्या कस মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর গুণা করবে মৃত্যুর দিন কান্তে কানতে যেতে হবে জন্ম হয়েছে কান্দা বিদায় হবে কান্নাকাটি আর হায়াতে দুনিয়ায় রাতের সম্বল উপার্জন করবে জন্মের সময় কান্না করে আসছে কিন্তু মরার সময় এবার হাসি মুখে জান্নাত দেখতে দেখতে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্যে হায়াতটা ন্যাক কাজের প্রতিযোগিতার হায়াত হওয়া দরকার চোখের দৃষ্টি নজর হয়তো ন্যাক হবে তাছাড়া গুণা হবে মা বাবার চেহারা তাকায় দেখলো কবুল হজের ন্যাক পরনারই তাকায় দেখছে গুণা হয়ে গেছে গা আল্লাহর কোরআন তাকায় দেখছে নজরে জিনিস করেছেন পাপিষ্ট পাপিদের চেহারা দেখেছে পাপিদের আকর্ষণ দিলে রেখেছে নজরে গুণা হইছে। জবান দিয়া কথা বলেছে ভালো কথা বলেছে गुणार आवाज़ कर प्रत्येकता क्या प्रत्येक फिर दो बसा एक जन नैक लिखते से गुना लिखते छोटे छोट्ट जारा परिणाम नै कथा बोलते लिखते सब যাররা পরিমাণ ন্যাক করতেছি ওটাও আমল নামায় উঠায় নিতেছে। আর যদি গুণা হয়ে যেতে সেটা গুনা হিসেবে বাম উঠায় যার নেকের হবে। সে জান্নাতে যাবে আর যার গুনার লিস্টি বড় হবে জাহার নামে যাবে এই জন্য দুই জায়গা বানাইছে মরার পরে হয়তো জান্নাত নয়তো জাহার নাম ন্যাক বেশি জান্নাত গুণা বেশি জাহার নাম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 আমাদেরকে গুনার প্রতিযোগিতার ময়দান থেকে সরায় এবার সকলের জোরে আওয়াজ করে বলেন সম্ভব না ভিতরে লেগে থাকবে আল্লাহ তালার কাছে এটা কবুল করান লাগে। এজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতে হয় এহেদিন আমাকে চালান ওই কাজ আমাকে করান যে পথে আপনার পেয়ারা করেছে যে কাজ আপনার পেয়ারা বান্দরা করেছে ও রব বেকারি মহ মালিক ওই কাজ আপনি আমাদের বেশি বেশি করান আল্লাহর কাছে দোয়া করান যদি সুযোগ পায় তাহলে আল্লাহর ভালোবাসা পায় গেল এই জন্য যথা সম্ভব যথাসম্ভবের ভিতরে বসে থাকো এবার আল্লাহ ভিতরে থাকে। মসজিদে কেউ যায় সবার আগে যায় সবার পরে বাইরে আর কিছু আছে সবার পরে যায় সবার আগে বাইরে কেউ বেশি সময় থাকে কেন থাকে আল্লাহ তাকে বেশি সময় রাখে এই জন্য থাকে কেউ আজমাহ কেউ প্রতিদিনে আল্লাহ তাকে বসায় রাখে বসে থাকে মাইয়া এবার ভিতরে বেশি সময় কাটাইতে থাকা সুরাই বনী ইসরা থেকে করেছি আল্লাহ বলতেছেন আপনাকে আমাকে আল্লাহ তালা হুশিয়ারি দিতেছেন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 সবার গলায় জার জার জীবনের রিপোর্ট আল্লাহ মাহফিলে কাটায় কয়ে রাত্রি গুনার পরিবেশে কাটায় কয়টা গুণা করেছে কয়টা ন্যাক করেছে সব বান্দা আমল ভিতরে তালাশ করা পাবে হাসনের কঠিন ময়দানে সুবিনস্ত তোমার গলায় ঝোলানো আছে তুমি জীবন কেমনে কাটায় ছোই আমল নামায় সব দেওয়া আছে আজকের দিনে আমি আহকামুল কেমন হা কি তোমার মতো বান্দার বিচার করার দরকার নেই তুমি তোমার গলায় শুনুন নিজের আমল নামাটা নিজেই না জাহান্নামি নাক বেশি করছ না গুনা বেশি করছ তুমি পড়ো নিজেই চার পাওয়া যাইবা ওই দিন আল্লাহ তালার কাছে আমাদের দ্বারায় ওই নিজের আমল নিজে দেখতে হলো আর ওই দিন অপরাধীরা সব এখানে লেখা আছে রে বান্দা নিজেই করতে থাকবে মনে মনে ভাবতে পারেন আমরা যারা পড়াশোনা জানি না আমরা কেমনে করবো স্কুল কলেজে পড়ি নাই পড়ালেখা শিখি নাই আল্লাহ ময়দানে মাসে দাঁড়ায় থাকা লোকদেরকে যখন বলবে পড় পড় তুমি তোমার আমল নামা এটা যখন আল্লাহ বলবে আল্লাহ তালা এক বলার সাথে সাথে হজরতা বলেন আল্লাহর সামনে দাঁড়ায় থাকা সব বান্দা ভালো ভালো শিক্ষিত সব শিক্ষিত হয়ে আল্লাহ সামনে দাঁড়ায় যাবে শুধু শিক্ষিত হবে ইমামী বলেন না সবাই চানদের জগতের লোক হয়ে যাবে মানে কিছু মানুষ আছে না তাদের আকল आ ते ब्रेन ये ता गवेषणा करते करते चादे गे गवेषणा करते करते मंगले चले गे तो बानदा के आल्लाख हासर मैदान दार कर सब चाँदे जायुक्त ब्रेन नहीं तार भी कार्रेनो कम थक সবাই নিজেদের আকল দিয়ে বুঝতে পারবে যে হাকামুল হাকিমিন আল্লাহ তাআলা আজকে কারোর উপরে জুলুম করতেছেনা নিজেই বুঝতে পারবে এত আকল হবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ তাআলা এগুলো করবেন আল্লাহু আকবার বলেন অসম্ভব নাকি আল্লাহর জন্য কি বলেন এটা করে অসম্ভব না হ্যাঁ আকল দিয়ে দেওয়া অসম্ভব না শিক্ষিত বানানো অসম্ভব সম্ভব আল্লাহ তাআলার জন্য সব সম্ভব ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন বলবেন হ হয়ে যাবে জোরে বলেন বান্দা নিজে বুঝবে আজকে সে জান্নাতি নাকি সে জাহান্নামি যদি বান্দা এবাদতে কাটায় থাকে তাহলে এবাদতের নেকের সংখ্যা বেশি দেখতে পাবে যদি গুণা করে থাকে ময়দানে ময়দানে আল্লাহ ও বান্দাগুলাকে চিনবেন মোহাব্বত দিয়ে ডাকবেন আর চিনা তার মানে মাধ্যমে আল্লাহ সাথে বান্দার পরিচয় সম্পর্ক গভীর হয় গুনার মাধ্যমে আর আহকামুল হাকিমিন আল্লাহ তাল্লা সাথে বান্দার খাতির হয় সম্পর্ক হয় শুভ আল্লাহ যত ন্যাগ কাজ করে আল্লাহ লাগে তত খাতির বারে আর যত গুণা করে তত আল্লাগে খাতির হ্যাঁ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 তারা তো দৌড়ে যায় ধরে ফেলবেন বন্ধু আসেন দিন পরে আবার পায়ে গেছি খাতির বেশি আল্লাহের মাধ্যমে আর বলবেন এতদিন দূরেছিলো কাছে আসো জাননাতে ঢুকা করো খাতির বেশি চায় না জান্নাত দিবে গুণার মাধ্যমে শয়তানের সাথে খাতির আল্লাহ তালার রহমত ওই দিন বান্দাকে চিনবেই না আল্লাপ হয় আল্লাহ যেমন পড়ে তার সাথে ওরকম খাতির না কিন্তু দিনে পাঁচবার আল্লাহর সাথে দেখা করে তার সাথে আল্লাহর সাথে আলাদা খাতি আবার কেসে কিছু বান্দাস আল্লাহর সাথে স্পেশাল সাক্ষাৎ করে তাহাজ পূজায় সব মানুষ ঘুমায় যায় বান্দা তখন আল্লাহ সাক্ষাৎ দাঁড়ায় রায় তার সাথে আল্লাহ আলাদা সম্পর্ক যত আল্লাহ সাথে গভীর করবে হায়াত তা হল ন্যাক কাজ করে আল্লাহর সাথে বান্দার আবদিয়াতের সম্পর্ক করার জন্য আল্লাহ তালা বান্দাকে দান করেছে যারা এই হায়াতে আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি গভীর করবে সে আল্লাহর জান্নাতে আল্লাহ তালার তত বেশি নিকটে অবস্থান করবে সম্পর্ক হয় কারণ এবার আল্লাহাকাত কোরআন শরীফ তেলাজ করে। আল্লাহর সাথে আলাপ হয়ে যায় কথা কথোপকথন হয়ে যায় জিকির করে ডাকা হয়ে যায় আল্লাহ তালার সাথে বান্দার ডাকা ডাকি হয়ে যায় সোবাহান আল্লাহ জোরে বলে সম্পর্ক হইতে থাকে সম্পর্ক হইলেই তো লাভ দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হইলে লাভ আল্লাহর সাথে সম্পর্ক হইলে কত লাভ এমপির সাথে সম্পর্ক হইলে লাভ হ্যাঁ বড় লোকের সাথে সম্পর্ক হইলে লাভ চেয়ারম্যান সাথে সম্পর্ক হইলে লাভ মন্ত্রীর সাথে হইলে লাভ প্রেসিডেন্টের সাথে সম্পর্ক হইলে লাভ আল্লাহর সাথে সম্পর্ক হইলে লাভ না অনেক বড় লাভ বাদশার বাদশার সাথে সম্পর্ক হইলে কত লাভ সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আমাদের বুজুগরা দৃষ্টান্ত অহংকার ছিল না কে গোলাম আর কে বাদশাহ এমন ভাবে নামাজ পড়তেন নামাজে দাঁড়ায় থাকতেন কে গোলাম কে বাদশাহ বোঝা না এমন অহংকারবিহীন এক বাদশাহ সুলতান মাহমুদ গজ নবী একই খড়া হুয়া হয় সুলতান মাহমুদ গজনবী শেষ রাত্রিতে রাতের বেলায় ঘুরতেছে নিজের রাজ্য দেখতেছে ওই সময় রাত্রে চার চোরের সাথে দেখা হয়েছে সুলতান মাহমুদ গজনবী চোর দেখা মনে করতেছে এরা বুঝি তাহাদুত করার লেগে উঠছে কিনা একা চুরি করে সুবিধা পাইতেন না ভাই আয়েন একসাথে চুরি করি বাঘ করে পাঁচ ভাগ করে পাঁচ জনে নিমুন আসেন আসেন এরা করে। সুলতান মোহাম্মদ গজরভি চোরদের সাথে মিশে গেছে আপনারা কি যোগ্য চোর মারাত্মক অসুবিধা নেই কই চুরি করবেন কই কয়ে আপনি কি আপনি তো এলাকার মানুষ আপনি কি সুলতান মোহাম্মদ গজরবীর বাড়ি চিনেন চিনি মানে চিনি তো তাহলে হের বাড়িতেই নেই চলেন দে যদি ধরা খায় আবার কি আমি যদি তালি দেই তাহলে তালা খুলে যায় অত মেহনত করা লাগে তালার কাছে তালি দেই তালা খুলে যায় তোমার যোগ্যতা আমার যোগ্যতা হলো আমার নাকে আমি ঘরের কোনায় যায় গ্রাম নিলে বুঝি কোন ঘরের ভিতরে সোনা দানা টাকা পয়সা আছে তোমার যোগ্যতা কি আমার যোগ্যতা হলো আমার কানে আমি কুকুরের ভাষা বুঝি কুকুর কি বলে এটা আমি বুঝি তোমরা ভালো যোগ্য তোমাদের সাথে চুরি করা যায় চলে যাই আপনি তো চালাক কম না আপনার যোগ্যতা কি এটা বলেন সমান বাঘ বলেন আপনার কি বাম দিকে হেলাইলে জেল মা হয়ে যায় আপনারা তো আমাদের দরকার আমাদের চুরি ডাহাতি করতে যায় দুই ডাড়ি সম্ভাবনা বেশি আপনি থাকলে তার কোন চিন্তাই দাড়ি হেলাইবেন জেল মাফ হয়ে যাবে চলেন যাই ঠিক আছে চলো সুলতান করতেছে ওই যে একজন আছে যে কুকুরের ভাষা বুঝে কুকুর কি বলতেছে জানেন কুকুর বলে আয় বাড়ির লোকেরা সাবধান সাবধান বাদশাহ মেহমান নিয়ে কিন্তু বাড়িতে ঢুকতেছে পাগলা কাটাতে বাটানো দরকার বেটা কুকুরকে দাতানি দেওয়ার আমরা যাই চুরি করতে কুকুরের মাথা খারাপ কুকুর কয়ে বাচ্চার সাথে যায় বাচ্চার সাথে আছে তো একটা গুরুত্ব দেয় নাই ভিতরে ঢুকে গেছে চোরারা পাঁচ জনে পাঁচ গাঁটতি নিব এর ভিতরে একজন আছে একটু অলস্ত বিয়েছে আমাদের সাথে তো জেল ফাঁস মাফ হওয়ার কারামতি আছে এত কেড়ে শানো আর কি দরকার একটু বিশ্রাম নেই গেছে। সদরের নামাজ পড়ে সুলতান মাহমুদ গজরভি রাত দরবারে আইসা হাজির হাইয়া জল্ চারটা আছে ঘরের ভিতরে আটকা নেই ধরে নি বিচার দাঁড় করে দিকে হাসে সবাই খুব চিন্তিত কিন্তু ও খুব বেশি চিন্তিত না ও বাদশার দিকে একবার তাকায় আর একবার নিজেদের বন্ধুদের দিকে তাকায় একটু পরে বলতেছে বাদশাহ আমি কিন্তু রাত্রে দেখলে পরে দিনের বেলায় চিনি চারজন ছিলাম না চারজন ছিলাম না চোর ছিলাম মোট পাঁচজন গাঠুরি পাঁচটা রেডি করা আছে পাঁচজন ছিলাম বন্ধু হয়ে বন্ধুদের সাথে মস্করা কেন করেন আপনি আমাদের বন্ধু একসাথে না চুরি করলাম একসাথে ছিলাম আপনি থাকবেন রাজ সিংহাসনে আমরা থাকবো আসামির কাজ করায় হ্যাঁ না আপনার সাথে না রাতের বেলায় আমরা বন্ধু সুলভ ভাবে ঘোরাফেরা করলাম এখন কিনা আমাদের বিচার করেন সুলতান মাহমুদ গজনবী তার যোগ্যতায় খুশি হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবী বলতেছে বাদশার সাথে তোমাদের বন্ধুত্ব যেহেতু প্রমাণ হয়ে গেছে যেহেতু বাদশার সাথে তোমাদের বন্ধুত্ব প্রমাণ হয়ে গেছে যাও আজকের অপরাধ প্রকরণ তোমাদের ক্ষমা করে দেয়া হল जाओ आजदिन क्यों तुम्हरा चोरी करो ना बाद क्षमा सम्पर्क प्रमाण माप कर दिए चोरदारोखी चो फे कान्न भेजे पड़े और कान्ना करते बोलते जिंदगी नष्ट कर एक रिपे गजराशार एक सम्पर्क हार कारण चोर हिम धरा पदशार होशाराशाह हयाते परिचय विचार दिवस हासुर कठिन मैदान থেকে মা এত সোজা মালিকের বন্ধু না এখন থেকে আল্লাহর সাথে পরিচয়ের মেহনত করবো মুরব্বী ব্যাপায় আল্লাহর সাথে পরিচয়ের মেহনত যে করবে কি দিয়া গুণা দিয়া না গুনায়ের মাধ্যমে শয়তানের সাথে খাতির হয় সংখ্যা বাড়বে সে আল্লাহ তালার পেয়ারা হয়ে গেল আল্লাহর সাথে তার সম্পর্ক বাইরে গেল হাসল কঠিন ময়দানে তার জন্য হিসাব নিকাশ সে মালিকের জাননাতে মালিকের কাছে যাবে আর যদি হায়াতে কেউ গুণা করে থাকে কারণে তাকে জান্ন করতে হবে আল্লাহ বলেন মানে কেউ যদি হেদায়তের উপরে চলে না কাজ করে কেউ যদি হায়াত কাটায় তাহলে নিজের উপকার করল আর কেউ যদি গোমরা হের পথে চলে থাকে তাহলে ক্ষতি করেছে কঠিন ময়দানে নিজের কারণে নিজেই জাহান্নামের আগরে যেতে হবে নিজেই নিজের ক্ষতি করেছে নিজের ক্ষতি শুধু কবরে হাসরে না দুনিয়াতেও পাপের কারণে নিজের ক্ষতি দুনিয়াই হয় আর নাকের কারণে নিজের উপকার দুনিয়াই হয় ভালো কাজ করেন সে যদি ফাঁসে হয় তাও তার কি যদি হয় তাও আল্লাহ পুরস্কার আর যদি গুনাগারে গুনাগার যদি ইমান হয় তাও দুনিয়াতেই তারা সাজা দিয়ে মানে নেক কাজ করেনা ভালো যদি কা হয় দুনিয়াতেই আল্লাহ তালা তারে কিছু পুরস্কার দিয়ে আর যায় দেখেন না ঢল ওই সময় আহলে কোরআ তাদের ভিতরে নেকাজ করার প্রবণতা আছে এই জন্য আল্লাহ আহলে কোরআশের মর্যাদা বাড়াই দিছে সারা দুনিয়াতে শিরিক হইতেছে পূজা হইতেছে মূর্তির পূজা আগুনের পূজা এরা আল্লা ঘর জারো দেয় মানে কাবা শরীর জারো দেয় এরা ভালো কাজ করে এরা জঞ্জামের পানি উঠায় আল্লাহর মেহমানদেরকে খাওয়ায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের খেয় মত করে কি এক কাজ করে তারা সরদারি দান করছেন এরকম ইজ্জত দিচ্ছেন এবং এরকম নিরাপত্তা দিচ্ছেন যে কোরাইশকে আল্লাহ তালা নিরাপত্তা দিলেন ন্যাক কাজের বরকতের এমন নিরাপত্তা দিলেন জানমালের নিরাপত্তা যে তাদের মাল সম্পদ যদি মরুভূমির প্রান্তর দিয়ে গুটের পিঠে ছাই দেয় মালের দিকে না আমি কি তোমাদেরকে জান নিরাপত্তা দেই নাই হুম আমি তোমাদেরকে দিছি, যদি তোমরা শুধু ভালো কাজ না করা বাইতুল্লাহ রবের গোলামি করা আরম্ভ করো তাইলে তোমাদেরকে স্থায়ী নিরাপত্তার জান্নাত দিয়ে দেবো আমি সুভান খালি বাইতুল্লাহ খেতমত করা তাই কিছু দিছি আর আমার গুলামি করলে তাইলে তোমরা এক কাজ করো রাজের মাধ্যমে দোয়া কবল হয় এই কারণে কোরাইশের দোয়া যুগে যুগে কবুল হয়েছে জমজমের পানি হারা গেছেগা। খাজা আব্দুল মোতালিক দোয়া করতেছে আল্লাহ অব্বুল বাই কাবার আল্লাহ তো না কিন্তু কাবার মালিক বলা জানে আল্লাহ বলা জানে না কিন্তু কিন্তু ডাক দেয় কি বলে এবার মালিক জমজমটা চালু করে দে জমজম চালু করে দে যদি জমজম চালু করে দেয় তাহলে আমার দশ ছেলের একটা জবা করে দেবো কোরবানি দিয়ে দিল আল্লাহ তাল্লাহ দুয়াও কবুল করে বলা হয়েছে হাতির কাপেরা নিয়ে আব্রাহা ষাট হাজার সৈন্য বাহিনী নিয়ে বাইতুল্লাহ বানতে হয়েছে কি নকল কাবা একটা বানাইছে ইয়া মানে তো খুব নকল জিনিস বানানিতে খ্রিস্টানরা খুব কটু নকল জিনিস বানায় এখানে নকল কাবা শরীফ বানাইছে ইয় নকল কাবা বানাইছে একটা ওই কাবার আবার হাতি নিয়ে কাবাও বানাইছে রাজাবাদ ছাড়া চিঠি পৃথিবীর রাজাবাদ ছাড়া তোমাদের কাছে কেউ যদি বাইতুল্লাহের জন্য অথবা জিয়ারতের জন্য কেউ বিশেষ হয় তাহলে পাঠায় দিবা মক্কায় পাঠায় না করিলাম ই আমাদের পাঠাইবা তার মানে আমি ইয়ামানের নতুন কাবা নির্মাণ করেছি এখন থেকে সবাই দেশে আকর্ষণ আছে না একজন নিতে পারে না আর দাবাতবলিগের ইস্তেমার ভিতরে আকর্ষণই আলাদা গরু জব নাই গেট নাই কিছু নাই মাইকিং নাই লক্ষ লক্ষণ কিন্তু দেখা যায় তাদের দরবারে আলমার হোজেও মার ভিড় পড়ে গেছে কিসের কারণে গেছে এটা তা জানলি এটা টান আকর্ষণে চলে যায় কাবার শরীফের উপরে তো আকর্ষণ দিতে দেব লোকজন তো কেউ যায় না কত বড় খবিশের খবিশ নিজেদের বানানো কাবার ভিতরে নিজেরাই পায়খানা করলো একদিন রাতের পায়খানা করে আর দোষটা যে কুরাইশটা তাদের দেশে কাবা আছে মক্কায় আমরা রাগ করে তারা আমরা দার করা এবার মক্কায় হামলা করবে কাবা শরীফ বাঙবে তারা কাবা বাঙ্গালে ষাট হাজার সৈন্য বাহিনী রেডি করে হাতির কাফেলা নিয়া আবরাহা রওনা দিচ্ছে মক্কা শরীর কিন্তু আছে। যেমন দিনের কাজ দ্বারা করে তাদের কোন দাওয়ব লীগের এস্তেমায় জড়ো হইলে কোনো নিরাপত্তার দরকার হয় নাই একজনের মাল আর চুরি করে নেই একজন আর উপরে পেশা পায়খানাও করে দিছে কিন্তু আক্রমণ করে নাই ধাক্কা দেয় নাই কিলকি দেয় নাই ঝগড়াফি বাধায় আর যদি আসমান থেকে আবাহিলে বর্ষণ করা আরম্ভ করছে পাথর এই দেখবেন দুনিয়াতে যারা পাপাচার বেশি করে ওদের গাট বেশি লাগে যারা পাপ করে না তাদের গাট লাগে না হজ্র কুমোর পাপ করে না এই জন্য সাহারা মরুপ্রান্তর দিয়ে যায় কোনো গাজ লাগে না আদা জাহানের আর যারা খালি গাজ লাগে গেছে যে দাদা আব্দুল মোতালি মোলতামে তারা দোয়া করতেছে মালিক আমি তো আর কাবার খা আমি তো আর কাবার মালিক না তোমার কাবা ভাঙ্গার লেগে তোমার দুশ্মন রয়েছে তুমি তাদের ব্যবস্থা তুমি নেওয়া তোমার কাবা তুমি হেফাজত করবো কাজের মাধ্যমে মানুষের দোয়া কবল হইতে থাকে এই জন্য গুণা যতবার তত দোয়া কবুল হবে না গুণাকারদের এবার কবুল হয় না গুণাকারদের দোয়া কবুল হয় না গুনার প্রাচর্যতার মাধ্যমে দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যায় আর এবারতের মাধ্যমে রহমতের দ্বার খুলে যায় মাধ্যমে বান্দা হয়ে যায়। বান্দার ন্যাক কাজ করে যদি কোন দোয়া করে ফেলায় দোয়া করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না আসমানের মালিক আল্লাহের সাথে সাথে দোয়াটা কবুল করেও ফেলায় যদি কোনো আর যদি হাসরের কঠিন ময়দানে আসামি হয়ে তাকে দাঁড়াইতে হবি। যে ন্যাক করে নিজেরই উপকার করে আর যে গুণা করে সে নিজেরই ক্ষতি করে কারণ ওলা টু ওখর একজনার বোঝা কিন্তু করবে না সন্তান মায়ের বোঝা নিবে না পীর মুড়িদের বোঝা নিত না পিসাব মুড়িদ করছে দেখে এখন মুড়িদ গাছা খা কার ঘুরে বেড়া পীরে মুড়িদরে যান না তিনি এত সোজা না আসমানের মালিকের সামনে দাঁড়ায় জবাব না দিয়ে এক কদম সামনে বাড়াবার কোন ক্ষমতা নেই এ কারণে করতে নাই গুনার বুঝা বড় করতে নাই আর কথা শোনেন তার মানে হল কেউ যদি নেক কাজ করে তাহলে নিজের নপসের কারণে করে কেউ যদি গুণা করে তাহলে নফ্সের কারণেই গুণা করে মানে নবসের কারণেই বান্দা নেক করে নপসের কারণেই বান্দা গুণা করে নকশের কারণে বান্দা মসজিদে দেয়া পয়সা থাকে আবার নকশো খারাপ হইলে নফসের কারণে বান্দা যাত্রায় দেয়া পয়সা থাকে নফসের কারণে বান্দা এবাদত করে নফসের কারণে বান্দা গুণা করে নকশো ভালো বান্দা ভালো কাজ করে নকশো খারাপ বান্দা গুনার কাজ করে নফসের কারণে বান্দা হেদায়তের উপরে চলে নফসের কারণে বান্দা গুমরাহির পথে চলতে থাকে তার মানে নকশের উপমা কি নকশের উপমাটা হল একটা দুধের শিশু বাচ্চার মতো দুধের শিশু বাচ্চাটাকে যদি মা তার স্তনের আর যদি অভ্যাস ঘোরায় ফেলায় তাহলে ফিদার খায় ঘুমানোর অভ্যাস হয়ে যায় যদি বাচ্চাটাকে চামচ দিয়া খাবার খাওয়ানোর অভ্যাস করে ফেলায় তাহলে বাচ্চাটা চামচ দিয়ে খাবার খায়া ঘুমা যায় দুধের শিশু বাচ্চার মতো মানুষের নকশা আপনার আমার নকশা দুধের শিশু বাচ্চার মতো এখানে যে অভ্যাস করা হবে সেই অভ্যাস হয়ে যাবে দুধের বাচ্চাকে যদি দুগ্ধ না ফেরানো হয় তাহলে বাচ্চা বড় হয়ে গেলেও দুধ পান করতে থাকে আপনারা দেখবেন কোন কোন সময় দেখা যায় গ্রামেগঞ্জে পাঁচ বছরের বাচ্চা তাকে মায়ের দুধ পান করাইতেছে যদি বলা হয় কিরে মা মার দোর করে গালাগালি করে চোর টানাটানি করে ইলি তুদি বদব্যাস এটা সারে নাই আর যদি বাচ্চাটার জন্মের পরে পাঁচ বছর নয় জন্মের পরে जन्मे मातान मुख्य तोला खबर तच घंटार तोला खबर अभ्यसा जाए पांच दिन चाटा तोला खबर खेल घुमान अभ्यसा जाए पांच दिन चामच दिए खबर खाद अभ्यसा जाए দুই বছরের বাচ্চাটাকে মা যদি দুগ্ধ দুই বছরে দেয় যে বাচ্চার বয়স এখন বাইটা দিয়ে রাখে যেন তিতা তিতা লাগলে বাচ্চাটা যেন দুধ আর না খায় কখনো হলুদ বাইটা দিয়ে রাখে দুর্গন্ধ যেন স্তনটা যেন সন্তানে আর না টানা করে তো দেখা যায় বাচ্চাটার দুগ্ধ খাওয়া ফিরায় এই বাচ্চা মায়ের স্তনের কথা ভুলে যায় জিন্দগিতে কোনদিন আর মায়ের স্তনের দুধ খাওয়ার জরুরত হয় না ঠিক তেমন বান্দার নকশোটা এরকম কোন বান্দা যদি নকশাটাকে বাচ্চা বয়সে সোজা করে ফলায়। তাহলে ওই নকশোটার আর গুনা করার জরুরত হয় না সাত বছর বয়সী আব্দুল কাদের জেলানি হয়ে যাবে আঠারো বছর বয়সে অলিউল্লাহে আর গুণার অভ্যাস হয়ে যায় নবসের মধ্যে ও বুড়াটায় গুণা ছাড়তে পারে না বৃদ্ধ হয়ে গেছে গা তারপরে চোখে আলো নাই কানে কম শুনি হাত পা অচল তারপরে আজান শুনে না বৈশা বৈশাখ তাস খেলায় তাস খেলে বদ অভ্যাস হয়ে গেছে বদ অভ্যাসটা ছাড়ায় নাই এ কারণে বুড়া বয়সেও এবার সে গুণা ছাড়তে পারে নাই ঠিক কিনা করে আওয়াজ দেওয়া বলে একটা বদ অভ্যাস যাদের গুনা করার পদাভ্যাস রয়ে যায় চোখে চশমা পরে তারপরে চোখ দিয়ে গুণা করে তারপরে গুনা করে দেখেন কোরআনে করি তোর তিব্বত সুন্দর আল্লাহ কয় মানা আল্লা তালা ডাইরেক্ট গুনাগারদেরকে আজাব দেয় নাই আগে রসুল পাঠায় তাদের নকশ সোজা করার মেহনত করছে রসুল পাঠানোর পরেও যাদের নকশো সোজা হয় নাই তাদের উপরে আজাব পাঠাইছে তার মানে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা একটা দল রাখবে যারা নবির সের ওই মেহনতুলা জমিনে করতে থাকবে এরাও জাতির সোজা করার জন্য জমিনে থাকবে তাদের দায়িত্ব হবে জাতির নফশ সোজা করা আর জাতির দায়িত্ব হবে নবির সের ওয়ারে সহবতে সোজা করে নেওয়া ঠিক কিনা বেনামাদি বেনামাদি থেকে যায় জিকিরবিহীন জিকিরবিহীন থেকে যায় কোরআনতলা বিহীন কোরআনতলা বিহিনী থেকে যায় সুন্নদবিহীন সুন্নদবিহীন থেকে যায় এরা নকশের চিকিৎসক নাম এরা শয়তানের দালাল নেশায় পড়ে যায় বেনামাজি নামাজের নেশায় পড়ে যায় আওয়ামী চাষ তো না তাদের কাছে গেলে পরে সন্ন্যদের প্রেমে পড়ে যায় তাদের কাছে গেলে পরে বাঁকা নকশো ডাকায় ছিদা হয়ে যায় ডাকায়লিও লবণ কম হইলেও পিঠায় বেশি হইলে তো খবরই আছে খালি পিঠায় সাধারণ কাজে স্বামী বিবি খালি কীটনা পাটী দেয় ওই বাড়িতে একবার দাওয়াতিগের এক কাপ লাগে দেখা যায় ভাই চলেন আপনি কি করেন কয়ে যে কৃষি কাজ করি না তুলা সব ফিটেছে হয়ে গেছে গা ফসল তোলা সে এখন নিয়ে যান অসুবিধা নাই দাওয়ের লোকরা তো আরাম পাইছে এবার তারা জোর করেই যাইতেই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 একদিন তো হেমিয়ার রান্না বাড়ার পালাই নতুন যখন রান্নার দায়িত্ব পড়ছে রান্না ভাড়া করতেছে তো তিন ওজনে গুঁড়াবীরা কতক্ষণ পর পর লবণ দেয় খালি লবণ দেয় তিনজনে একটা তরকারিতে লবণ দিলে তরকারি আর কিছু থাকে তরকারি লবণ হয়ে গেছে আর একটা নিয়ম আছে যারা রান্না করে তারা পরে তারা নিজেরা নিজেদের সাথে সাবধান খানার আয়ব বর্ণনা করা যাবে না খানা খাইবে আর খালি আলহামদুলিল্লাহ বলবা খালি আলহামদুলিল্লাহ বলবা এটা সবক দিছে এখন খানা খায় আর খালি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ তো বলে ঠোঁটের অবস্থা আলহামদুলিল্লাহ বলে যাই খানা দানা শেষ করছে শেষ করার পরে ওই যে যারা পাকাইছে এরা খাইতে বসছে এরা যখন খানা খাইতে বসছে এরা তো খানা মুখে দিয়ে অস্থির হয়ে গেছে কুর্সি খানা রে তোর লবণ দিয়ে ঘাই ভালে এবার নিজেরা খানা খায় আর ওই যে পিছনের কথা চিন্তা করতেছে আহ একদিন রান্না করতে যে এরকম লবণ খাওয়াইলাম আমার মতো যদি হইলো তাহলে আমাকে বাইরে মাইরে ফেলাইলাম দিবিরে কত বিজান পিটাইছি রে এই টামে যা তহ করলাম আর কোনোদিন রান্না বাড়ার লেগে দিবি আর কোনদিন কিছু করতেছি না ওই নষ্ট শুরু হয়ে গেছে এখন তো বাড়ি গেছে চিল্লা শাসকেরা বিবি যাই রান্না করে দেয় হ্যাঁ আর কোন হিন্দু বাড়ি এরা এই বাড়ির মহিলা এসে এর ধরছে কি হত তোমাগর বাড়ি দেখি দিন হয় কোনো ঝগড়া আওয়াজ নাই কোনো মারামারি নাই কোন জ্ঞানজান নাই কি ঘটনা দেখি ঘটনা হইল পাঠাইছিলাম চিল্লাই তো ওখান থেকে আমির আমি হিন্দু আমি চিল্লাই দিবো আমি কি মুসলমান না অসুবিধা নাই দরকার হয় তুমি মুসলমান হও তাও চিল্লাই যাও আর কি যাই না ভাল লাগে শেষ পর্যায়ে হিন্দু গেছে যে কাফের মুসলমান হয়ে গেছে যেখানে সেখানে নয় যেখানে গেলে নকশো সোজা হয় সেইখানে যাবা যুবক ভাইরা যার তার কাছে যাইবে না যারা পীরে যেই পীরে পায়ে দেওয়া শিখায় শিরিক শিখায় এবারত থেকে দূরে সরায় গান বাদ্যের দিকে ধাক্কা দিয়ে দেয় গানের দালে হকদের দরবারে যেতে হবে তবলিগে যাও একটা লাগাও হক্কানি পীর বুজুর্গ যাদের কাছে গেলে সুন্নতের তালিম দেয় নামাজের তালিম দেয় জিকিরের তালিম দিয়ে দেয় জিন্দগিটা পান্টায় যাদের কাছে গেলে তাদের কাছে যাও আল্লাহ আল্লা সহবতে যাও যাদের কাছে গেলে কোরআনতলা সুজা হয় যাদের কাছে গেলে পড়ে নামাজ সুজা হয় তাদের কাছে যাও যারা নিজেদের নকশকে পাল্টায় নিবে নস যারা সুজা করে ফেলবে তারা ইবাদত করতে পারবে কারণ নকশের কারণেই বানুদা ইবাদত করে নক্সের কারণেই বান্দা গুণা করে এই জন্যে নকশটাকে সোজা করার মেহনত করতে হবে নক্সর সুজা করার জন্য আল্লাহ যুগে যুগে আরো জোরে আর একটা হলো থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দার সিলসিলা চালু রাখছেন উপর থেকে কিতাব পাঠাইছেন কিতাব জমিনে রিজা চালু রেখেছেন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 আল্লাহর নবী বলেন ইনাম আলামা ওরাসুল আমা এ আলিমুলামার কাফেলাটা হলো ওরা আিয়ার কাফেলা এই ওরা আম্বিয়ার কাফেলা আর কিতাবুল্লাহ যতদিন থাকবে জান্নাতে যাবে সুবাহ আল্লাহ এই যে কয়েকটা হাফের ছেলেরে পাগলি দেওয়া হলো ওরা রিজাল ওদের সিনা একর আন আছে পাগলি দেওয়া হয়েছে এই আল্লাহ উল্লার সাথে সম্পর্ক করার মাধ্যম ঠিক কিনা এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার তালুক আবদি সম্পর্ক প্রমাণ হয় তাই বন্দীগি বেশি বেশি করতে হবে বন্দীগি যা করব সব আমার থাকবে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 মানুষ এবাদত করে নকশের কারণে করে গুণা করে নকশের কারণে করে নকশো ভালো হইলে তাই না যেমন কন্ট্রোল করতে হয় করতে হয় এই আল্লাহ তালা বলছেন কন্ট্রোল করে বাসাও সকলে বলে না আমি সবাই সবাই সবার জন্য দোয়া করেন আমি আপনাদের কাছে শেষ করেছি জেন্দাগি আখে রাতের বিচার দিনে এ পাপ এদিন রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিয়া মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাবুল আল মাদ্রাসার বার্ষিক মাহফিল আটটা বাচ্চাকে পাগিয়ে দেওয়া হয়েছে ইয়া জিন্দগির কন্ট্রোল জিন্দগির এবারত বন্দিগি জিন্দগির গুনা জিন্দগি কে জাহান্ন দিকে ঠেলে দেয় এবারত বন্দিগি বন্দাকে জন্নতের দিকে ঠেলে দেয় ইয়াল্লা এর উপরে কিছু কথা তোমার বাংলাদেশ সামনে পেশ করেছি তোমার বান্দরা প্রাণ খুলে কথা শুনেছে আর গুণার দিকে আমরা চলবো না আর এবাদত সারবো না ভিক্ষুকের মতো তোমার কাছে দুইটা হাত বাড়ায় ধরেছি আল্লাহ মেহরবানি করে আমাদের সব গুণা তুমি মাফ করে দেওয়া আল্লাহ রাবুল আলমিন কার মনের কি আশা ব্যথা সব তুমি জানো সবার মনের করে দাও বেপান জীবনের এমন কোন মোনাজাত বাদ দিই নাই যে মোনাজাতের মা বাবার কথা তোমার অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে অনেকে নিজের হাতে নিজের রেখেছে আল্লাহ মেহের বাণী করে যাদের মা বাবা অন্ধকার কবর তাদের মা বাবার কবর গুলো জানাও আল্লাহ বেশি বেশি খেদমত করতে পারে তো ভেদ দান করো ওরা বলে আল্লাহ আমাদের উপরে তুমি রাজি হয়ে যাও সারা দুনিয়ার মুসলমানদের নাচে তারা শান্তি দান করো আল্লাহ কোন দোকানের কাপ আমাদের কখন জানি মসজিদের দরজায় আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তুমি তোমার পেয়ারা বান্ধার খাতায় উঠা দিও রাবুল আমাদের সালাম তোমার বন্ধুর রজায় পৌঁছা দাও আমাদের সালাম তোমার বন্ধুর রওজায় পৌঁছায় রাও ইয় আল্লাহ সন্ন্যতের যজ্ দান করো সন্নতের আমল আমাদের করো যদি রাখো সন্ন্যতের উপরে বাঁচায় রাখো এক সন্নতাদের দাঁড় করাই বা সন্নতওয়ালা পয়াগম্বরের সাথে আমাদের তুমি দাঁড় করাই ওলা মায়াকে আমের হায়াত বানায় দাও যুবকদের কে করে নাও ইয়া আল্লাহ পট মা বোনদেরকে হজরত খাদিজা হজরত দাও তোমার বান্দারা প্রাণ খুলে দল করে দাও ঋণ থেকে বাঁচাও দাও গুনাহের ঘৃণা তুমি আমাদের কলি যায় দিয়ে দাও আল্লাহ অনেক কিছু বলার সংক্ষেপ কথা যত কল্যাণ দাও যত কল্যাণ তার থেকে আমাদের তুমি বাঁচাও বের দিনে কষ্ট দিও না ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বেতান ধারণ করেছে কেওয়া উত্তর পাড়া হাফিজিয়া মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল থেকে अलहज हजरत माउलाना खालिदी मूल्य शुरू नडियो रीपुर गीपुर